আমর ইবনু উময়াহ জামরি রজলাহ তালানহু তার পিতা থেকে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাহ আল্লাহ সাল্লামকে বকরির ঘর থেকে গোস্ত কাটতে দেখেছি তিনি তা থেকে আহার করলেন তারপর যখন সালাতের দিকে আহ্বান করা হলো তখন তিনি উঠলেন এবং চাকুটি রেখে দিয়ে সালাত আদায় করলেন অথচ তিনি নতুন করে অজু করেননি